আনাস ইবনু মালিক রদাহতাল্ন হতে বর্ণিত যে উকুল নামক গোত্রের আট ব্যক্তির একটি দল নাবি সাল্লাহ আলাইস্লামের নিকট এলো মদিনার আভাওয়া তারা উপযোগী মনে করেনি তারা বলল হে আল্লাহ রসুল আমাদের জন্য দুগ্ধবতী উটনির ব্যবস্থা করুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা বরং সাতকার উটের পালের নিকট যাও তারা সেখানে গিয়ে সেগুলোর পেশাব ও দুধ পান করে সুস্থ এবং মোটা তাজা হয়ে গেল। অতপর তারা উটের রাখালকে হত্যা করে উটের পাল হাঁকিয়ে নিয়ে গেল এবং মুসলিম হবার পর তারা মুরতাদ হয়ে গেল তখন এক সংবাদদাতা নবী সাল্লাহ আলাইস্লামের নিকট উপস্থিত হল নবী সাল্লাহ আলাইস্লাম ঘোর সওয়ারদেরকে তাদের সন্ধানে পাঠালেন তখন পর্যন্ত দিনের আলো প্রকাশ পায়নি সে সময় তাদেরকে নিয়ে আসা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তাদের হাত পা কেটে ফেললেন অতপর তার নির্দেশে লৌহ সলাকা গরম করে তাদের চোখে ঢুকানো হয় এবং তাদেরকে উত্তপ্ত ভূমিতে ফেলে রাখা হয় তারা পানি চেয়েছিল কিন্তু তাদেরকে পানি দেওয়া হয়নি অবশেষে তাদের মৃত্যু ঘটে আবু কিলাবার রদিল্লাহ তালাহু বলেন তারা হত্যা করেছে চুরি করেছে আল্লাহ তালা ও তার রাসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে যুদ্ধ করেছে এবং পৃথিবীতে ফাসাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে